বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبت للمتقين الصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين ما بعد شبريا شو در شخص رتا في تبيري جيب رانتي بوشي پيس تبی بي بانگلالي شندر آئي আপনাদের প্রত্যেককে আমাদের আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুকুয়া তারা তার নিজ অনুগ্রহে আমাদের প্রত্যেককে মানব আর দানবকে আমরা যারা ইমানদার আমাদেরকে আমরা যারা তার কাছে সমর্পিত তাদেরকে আমাদের দুনিয়ায় হাসানা পরিপূর্ণ করার জন্যে পরকালীন হাসানায় সমৃদ্ধ হয়ে জাহান্নাম হারাম করে দুনিয়ায় থাকতে জান্নাত এ রিজার্ভেশন কমপ্লিট করার চরম অনুগ্রহ দিয়ে পরম সফলতার নিশ্চয়তা দিয়ে আমাদেরকে দিয়েছেন রমজানোবারকরাজের করেছেন। রোজা রাখতেই হবে একজন প্রাপ্ত বয়স্ক ইমানদার মুসলিম নর অথবা নারীকে যে মাসে। असंख्य न्यामत आर ये असंख्य न्यामत के निश्चित करते सारा बचर कल्याण और सौभाग्य के प्रतिष्ठित रखते ट्रेनिंग हिसेबुल आमीन य मासे जो रोजापर फरज करा रखते हम एर आकाम य मर्यादा गुरुत्व धारावाक आलोचना करोचना आलो करते चाहिए क्या किसर मध्यम साउम भेगे जाए রোজা ভেঙ্গে যায় রোজা আর রোজা থাকে না সৌম আর সৌম থাকে না এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে আমরা জানবো যাতে করে আমরা সৌম রাখতে পারি রোজা রাখতে পারি যথাযথভাবে যেমনটা আদেশ করেছেন আল্লাহ আনা আর যেভাবে রেখেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সুতরাং বন্ধু আসুন তাহলে সৌম ভঙ্গ হয় রোজা ভেঙ্গে যায় কি কি কাজী। আমরা ধারাবাহিকভাবে এক দুই তিন করে করে জেনে নেব বিশ্লেষিত বাস্তবতায় যাতে আমরা যারা শুনছি তারা এর যথার্থ জ্ঞান অর্জন করতে পারি আর হ্যাঁ যে জানে না তাকে জানিয়ে দিতে পারি আর সকলে মিলে জেনে যথাযথ আমল করতে পারি জানাটা মর্যাদার আর আমল করাটা সৌভাগ্যের বাস্তবতা তাই জেনে সৌভাগ্য নিশ্চিত করার জন্যে আমাদের এই আয়োজনকে রব্বল আলামিন কবুল করুন আমিন বন্ধুগণ সৌম বা রোজা সহজ ভাষায় শুভেচ্ছা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়ে সফান হুয়া তালার সন্তুষ্টির নিয়তে রসুল সাল্লাহ আলী সালিমের অনুসরণে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাওম বারুজা যদিও অতীতের উন্মতির উপরে বিভিন্ন বাস্তবতায় তা ফরজ ছিল এবং তাদের রোজার প্রেক্ষাপটটাও ভিন্ন কথা না বলাটাও এটি রোজা ছিল যদিও শরীয়তে মোহাম্মদ ইয়া সাল আলী ওসাল্লাম মুহাম্মদ চিরন্তন আইন আর বিধানের মধ্যে রোজা বলতে নিশ্চিত করে দিয়েছেন শুভেষাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে খাওয়া যাবে না পান করা যাবে না জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না বন্ধুগণ এই সৌম বা রোজা ভেঙ্গে যায় কিভাবে প্রথম হল সর্বপ্রথম রোজা ভেঙ্গে যায় কোনো খাদ্য গ্রহণ করার মাধ্যমে কেউ যদি খেয়ে ফেলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তবে এখানে অনেকগুলো বাস্তবতা রয়েছে এক নম্বর ব্যক্তি যদি খেয়ে ফেলে খাওয়াটা যদি ইচ্ছাই হয় খাওয়াটা যদি তার জ্ঞানসহ হয় খাওয়াটা যদি রোজা রাখছে কিন্তু ও খেয়ে ফেলি জেনে শুনে প্রথম হল ইচ্ছায় দুই নাম্বার হলো সুস্থ বিবেকে আর তিন নম্বর হলো জ্ঞান সমেত যদি খেয়ে ফেলে সে যতটুকুই খাক না কেন পাকস্থলিতে যাই ঢুকালো এর মাধ্যমে তার রোজাটা ভেঙে গেল কিন্তু যদি অনিচ্ছায় অনিচ্ছায় যদি কেউ খেয়ে ফেলে রোজাটা ভাঙবে না লা ইল্লা শুধু তাই না যদি কেউ বেহুশ হয়ে খেয়ে ফেলে তাহলে আবার হুশ ফিরলো আর খেলো না তার রোজার কোন ক্ষতি হলো না হয়তো হঠাৎ করে বেহুশ হয়ে গেল আর বেহুশ অবস্থায় কিছু খেয়ে ফেললো কিন্তু পরে সুস্থ হয়ে উঠল তার রোজার ক্ষতি হল না আমাদের সহজ চান কঠিন চাননি কোনো কিছু আর হা জ্ঞান সমেত যদি খায় ব্যক্তির জ্ঞানই নাই जी खे फे रोजा भंग हो जाए जदि एक क्षेत्र फक बक्त्य हलो जानते हम कारण प्रतमी हल इखरा बड़ अबुल आदेश कर इला। सूतरा खावा खाद्य ग्रहण इच्छा सचेतनतारे अचेतनतारे नये जेने शुने तीन टी कारण क्यों खाए रोजार भंग हो जाए ভুলে হয়তো রোজা স্মরণ নাই ইয়াদ নাই ভুলে গিয়েছে খেয়ে ফেলছে যখন স্মরণ হবে আর খাবে না কারণ তাকে তো ভুলেই খাওয়াইছেন আল্লাহ ভান তাই ভুলে একশতাগ ভুলের কারণে খেয়ে ফেলে রোজার কোনো ক্ষতি হবে না দুই নম্বর হলো পান করা যদি কেউ কোন কিছু পান করে একটা হলো খাদ্য গ্রহণ আর একটি হলো পানীয় গ্রহণ যদি পান করে তা হতে পারে পানি তা হতে পারে যে কোনো পানীয় যে কোনো ধরনের ড্রিঙ্কস যাই সে পান করবে পান করতে গিয়েও তিনটি শর্ত একটি হলো ইচ্ছায় আরেকটি হলো জেনে শুনে আরেকটি হলো সচেতনতার সাথে ভুলে যদি হয় অনিচ্ছায় যদি হয় অথবা জ্ঞান নাই করে ফেলেছে রবুল্লা আলমিন ধরবেন না কারণ তিনি তো দুয়া শিখিয়েছেন রব্বানাল তো আখেদিনা ইন্সি না আমাদেরকে পাকরাও করো না যদি আমরা ভুলে যাই আমরা যদি ভুলে যাই আখতা আনা অথবা যদি আমাদের অপরাধ হয়ে যায় এবার আসেন তিন নাম্বার যে কারণে রোজা ভঙ্গ হয় তার নাম বমি কেউ যদি বমি করে ইচ্ছা করে তাহলে ব্যক্তি রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু অসুস্থতার কারণে তাহলে রোজার ক্ষতি হলো না কোনো ব্যক্তি নিজেকে ক্ষতিগ্রস্ত করবে রব্বল আলমিন তা আদেশ করেনি তাই তিনি নিজেই বলেছেন তুলকো কোম এলা লুকা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেকোনো ভাবে ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেবে এটা হারাম করেছেন অল্লা সুভান হুয়া তাহলে বন্ধু এবার চতুর্থ যে কারণে রোজা ভঙ্গ হয়ে যায় তা হলো স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক অল্লা সুভানা হুয়া তাহলে শুভেছা আদেখ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে তার হাবিব মাহমদুর রসুল্লা সাল্লা অনুসরণে শুভেছা আদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যেমন খাওয়া যাবে না যেমন পান করা যাবে না ঠিক এমনি দৈহিক সম্পর্ক স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে করা যাবে না স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে দৈহিক সম্পর্ক যদি কেউ করে রমজানের দিনের বেলায় তাহলে তার রোজা থাকলো না শন থাকল না হা বন্ধুগণ হিজরতের দ্বিতীয় বর্ষে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী হুসাল্লামের মাদিনাতুল মোনা ওয়ারায় তৎকালীন ইয়াসরিফ যা পরবর্তীতে আল মাদা আল মোনা ওয়ারা সেখানে হিজরত করার দ্বিতীয় বছরে মুসলমান মানব আর দানবের উপরে অনন্তের সকল মানব আর দানবের উপরে রব্বুর আলমিন ফরজ করেছেন সাওম বা রোজা আর প্রথম বছর রোজা যখন ফরজ হয় তখন পুরাটা মাসব্যাপী প্রতিদান দিয়ে ধন্য করুন খত্তাবের পুত্র ওমার ইসলামের দ্বিতীয় খালিফাকে রিয়া তিনি রসুল সালিনে তাপন হয়ে রব্বুল আলামিন। এর হাবিব যাকে প্রিয় বলে গ্রহণ করে তার কৃতিত্বের স্বীকৃতি দিয়ে বলেছেন পুত্র রধিয়া আহুজিন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ওই রমজান মাসের প্রথম বছরের ফরজ হওয়ার পর দ্বিতীয় হিজড়িতে রোজা ফরজ হওয়ার অর্থাৎ রমজানের প্রথম বছরে রোজার রাত্রিতে সাথে দৈহিক মিলন করে ফেলেছিলেন তিনি ঘটনার অবলম্বনে আমাদের সবার জন্য সহজ করে দিয়ে রবুল আলমিন বিধান নাজিল করেন আমি হালাল করে দিয়েছি তোমাদের উপরে রোজার রাত্রিতে নিজেদের স্ত্রীদের সাথে দৈহিক মিলন করবে কিন্তু বন্ধু রমজানের ফরজ রোজা রেখে দিনের বেলায় স্বামী এবং স্ত্রী হিসেবে পরস্পর মিলন করবে। তাদের উপরে যেমন কাজা আদায় করা কাজাও দিতে হবে কাফারাও দিতে হবে করতে হবে। এটা বিখ্যাত সেই হাদিস থেকে প্রমাণিত একজন সাহাবি রাদি আল্লাহ হন তিনি দরিদ্র ছিলেন কিন্তু রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছিলেন এসে বলেন্লাহিস আমি ধ্বংস হয়ে গিয়েছি আমি তো আমার স্ত্রীর উপর উপগত হয়েছি দৈহিক মিলন হয়ে গিয়েছি রোজার দিনে রসুল্লা বললেন তুমি এটা কাজা করবে আর কাফারা দেবে সাইবুল ইয়ারাসুল কি রসুল আসলাম বললেন তোমার কাছে কি দাস আছে মুক্ত করে দিতে পারো সাইবাল না আমার দাস নাই যে মুক্ত করব রসুলাম বললেন তাহলে দুই মাস ধারাবাহিক রোজা রাখো বলো আমি ধারাবাহিক দুই মাস লোজে রাখতে পারব না কোন বিরতি না দিয়ে ধারাবাহিক দরিদ্র হঠাৎ করে রসুলামের কাছে উপস্থাপিত হল এক বস্তা খেজুর হাদিয়া হিসাবে রসুল সাল্লাহাম এবার বলেন কোথায় সেই প্রশ্নকারী সাবিয়া আমি তো সেই হতবাগা আপনার দরবার ইসল হোসেন বললেন এই যে বন্টন করে দাও দরিদ্র দাঁত মুবারক সবগুলো পেরিয়ে গেল হাসলেন বললেন যাও তোমার পরিবার কি খাইয়ে দাও বন্ধুক রোজা বা সৌম ভঙ্গকারী বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করছি তবে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর নাজ সর্বশ্রেষ্ঠ বাণী कर््यकुर हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हलो आलोकित দেখুন আল আলো প্রতি শুক্রবার হেকে মঙ্গলবার রাত এগারোটায় পুনঃ সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে ইসমাইল খান Zahid and I welcome all of you with the Islamic greetings. Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh. Welcome to the world of future generation. Dekhun bhavishya utprojanm প্রতি সোমবার বিকেল পাঁচটায় তোমরা কোন অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সালামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায় সম্পূর্ণ সম্মান रसि के मजबूत और रसुल्लामेर प्रेम परवर्ती अनुष्ठान पीस टी সালামু আলাইকুম ওরমাতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম রোজা ভঙ্গ হওয়ার চতুর্থ কারণ হল দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক বৈ জীবনে স্বামী স্ত্রীকে সংযম শিক্ষা দিতে রব্বুল আলমিন সাওম ফরজ করেছেন যখনই চাইলাম তখনই পশুর মতো উপগত হব না নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর নিয়ন্ত্রণের যোগ্যতা অর্জিত হওয়া এটা সুন্দর পরিবার বিনির্মাণের পূর্ব শর্ত আর তাই যদি কেউ রোজা রেখে দিনের বেলায় স্ত্রীর উপরে উপগত হয় দৈহিক মিলন করে রোজা ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ বন্ধুগণ হিজরতের দ্বিতীয় বর্ষে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের মদিনাতুল মোনা ওয়ারায় অর্থাৎ তৎকালীন ইয়াসরিফ যা পরবর্তীতে আল মদিনা আল মোনা ওয়ারা সেখানে হিজরত করার দ্বিতীয় বছরে মুসলমান মানব আর দানবের উপরে অনন্তের সকল মানব আর দানবের উপরে রব্বল আলমিন ফরজ করেছেন সাওম বা রোজা আর প্রথম বছর রোজা ফরজ হয় তখন পুরাটা মাস ব্যাপী রমজানের পুরাটা মাস ব্যাপী রমজানের প্রথম বছরে স্বামী স্ত্রীর দৈহিক মিলনটা নিষিদ্ধ ছিল দিনে যেমন রাতেও তেমন কিন্তু রব্বল আলমিন রহম করুন উম্মতের পক্ষ থেকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন খত্তাবের পুত্র ওমার ইসলামের দ্বিতীয় খালিফাকে রাদসুলসাল আপন হয়ে রব্বুল আলমিন এর হাবিব যাকে প্রিয় বলে গ্রহণ করে তার কৃতিত্বের স্বীকৃতি দিয়ে বলেছেন লৌকানা বা আমার পরে যদি কেউ নবী হতো না ওমার তিনি উমরকে আলো বানিয়ে দিতেন খাবির পুত্র খলিফা তিনি ওই রমজানের রাত্রিতে স্ত্রীর সাথে দৈহিক মিলন করে ফেলেছিলেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দরবারে এসে বলেন্লাহি সাল্লিহ আমি তো ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু রব্বুল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 তাদের উপরে যেমন কাজা আদায় করা বাধ্যতামা দরিদ্র ছিলেন কিন্তু স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করে ফেলেছিলেন এসে বলেন্লাহ আলী আমি ধ্বংস হয়ে গিয়েছি আমি তো আমার স্ত্রীর উপর উপগত হয়েছি দৈহিক মিলন হয়ে গেছে রোজার দিনে রসুলসাল্লা বললেন তুমি এটা কাজা করবে আর কাপড়া দেবেসুল বললেন তোমার কাছে কি দাস আছে মুক্ত করে দিতে পারো আমার দাস নাই যে মুক্ত করবো বললেন তাহলে দুই মাস ধারাবাহিক লোজা রাখো বলো আমি ধারাবাহিক দুই মাস লোজা রাখতে পারবো না কোনো বিরতি না দিয়ে ধারাবাহিক দুই মাসান বললেন তাহলে তুমি কি ষাটজন মিসকিনকে খাওয়াতে পারো रसुलल्ला दरिद्र क्यों सबी बसेवें हटाकर बस्ता खेजूर हादिया हिसाब से कथा से प्रश्न करी सार्वनिया रसुलतबाग अपन दरबार बोलेंजूरिया जाओ और मिस्किन मध्य बंटन कर दाव আমার পরিবারের চেয়েও দরিদ্রকে দিতে হবে রসুল্লাহ হেসে দিলেন রসুল পবিত্র দাঁত মুবারক সবগুলো পেরিয়ে গেলেন হাসলেন বললেন যাও তোমার পরিবার কি খাইয়ে দাও এই বিখ্যাত আদেশ থেকে প্রমাণিত রোজার দিনে স্বামী যদি স্ত্রীর সাথে পরস্পরের সম্মতির ভিত্তিতে দৈহিক মিল না তাহলে দুইজনকে কাজাও আদায় কর তবে কাফারাও দিতে হবে আর কাফারা দাসমুক্ত করা ধারাবাহিক সাইটটি রোজা রাখা অথবা ষাটজনকে খাওয়ানো এর কোন একটিও করার যোগ্যতা যদি কারো না থাকে তাহলে ওই হাদিস এর উপর ভিত্তি করে মহাদিস ফুকা একরাম বলেন সে তো করবে কিছুই করা লাগবে না আল্লাহ তবে কাজা অবশ্যই করবে আর তো বা করবে যদি ব্যাপারটা এমন হয় যে স্ত্রী অসম্মত জোরপূর্বক স্বামী করেছে তাহলে কেবল স্বামীর উপরই তা পতিত হবে স্ত্রীর উপর পতিত হবে না এমনকি অনেক ফকি একমত যে জোর করে যদি স্বামী তার স্ত্রীর সাথে দৈহিক মিলন করে তাহলে স্ত্রীর রোজারও ক্ষতি হবে না স্ত্রী কন্টিনিউ করে যাবে রোজা সুতরাং বন্ধু সাবধান তারপর পঞ্চম হল বিবাহিত নয় অথচ যুবক বা যুবতী রোজা রেখেছে রোজা রেখিয়ে দিনের বেলায় অর্থাৎ শুভেছা থেকে নিয়ে সূর্যাস্তের মধ্যে যদি তৃপ্তির সাথে ইচ্ছা করে বীর্যপাত হয় এটা রুজাবাঙ্গের ভঙ্গের কারণ কিন্তু যদি স্বপ্নে ঘুমের মধ্যে এমনটা হয় তাহলে রুজার কোনো ক্ষতি হবে না তারপর ষষ্ঠ হলো একজন নারী বা একজন মামাদের মাবুন বোন শোভেসা থেকে রুজা আল্লাহর সন্তুষ্টির নিয়তে রসুলসাল আসবের অনুসরণে শুরু করেছেন কিন্তু দিনের বেলায় তার মাসিক অসুস্থতা শুরু হয়ে গেল তিনি রক্ত দেখতে পেলেন তাহলে তার রোজাটা ভঙ্গ হয়ে গেল কিন্তু রব্বুল আলমিন ওই মা বোনদের রোজার দিনে মাসিক অসুস্থতার কারণে রোজা ভঙ্গ হয়ে গেলে ওই রোজাটা পরবর্তীতে রাখতে সুযোগ করে দিয়েছেন কিন্তু নামাজ পাঁচ রক্ত নামাজ যে কয় দিন আমাদের মা বোনরা যখন অসুস্থ থাকেন মাসিক রব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে অধিক্ষ মতে নিবেদিত থাকতেন আর একজন নারী রমজান মাসের পরে অন্য কোনো সময়ে রোজা রাখতে গিয়ে তার স্বামীর অনুমতি সাপেক্ষে রাখতে হয় উমন মিনা সর তিনি জাঙ্গ রসুলসাল্লাসমের খেদ মতে বেশি নিবেদিত থাকতাম তাই রমজান মাসের ভাঙ্গা রোজাগুলো আমি পরবর্তী রমজান আসার আগে যে সাবান ওই সাবান মাস ছাড়া রাখতে পারতাম না শাবান মাসে রাখতেন পরবর্তী রমজান আসার ঠিক আগের মাসে রোজার আগের মাসে তার রোজা রেখে নতুন রোজা রাখার প্র্যাকটিসটাও হতো আর গত বছরের ভাঙ্গা রোজাগুলো ভাঙতি রোজাগুলো অবশিষ্ট রোজাগুলো যা রাখতে পারেননি অসুস্থতার কারণে তাও রেখে দিতেন রোজা ভঙ্গ হওয়ার কারণ হলো নেফাস অর্থাৎ একজন মা তার সন্তান প্রসব হওয়ার জন্যই যে স্বাভাবিক বাস্তবতা শরীরে শুরু হয় যাতে মা রক্তাক্ত হন আর তা শরীয়তের পরিবাসায় নেফাস এবং এটা চল্লিশ দিন সর্বোচ্চ চল্লিশ দিন সর্বনিম্ন একজন মায়ের অভ্যাসের উপরে যদি তিনি পবিত্র হয়ে যান পরিপূর্ণ ৪০ দিনের আগে তাহলে আহামদুলিল্লা আর যদি চল্লিশ দিন যাওয়ার পরেও রক্ত দেখা যায় তাহলে কিন্তু সর্বোচ্চ ৪০ দিন কিন্তু একজন মা রোজা রেখেছেন রমজান মাসে সোম পালন শুরু করেছেন সোভে সাদেক থেকে নিয়ে শুরু করেছেন সূর্যাস্ত পর্যন্ত গিয়ে করেন মাঝখানে প্রতিমধ্যে তার সন্তান প্রসবের বাস্তবতা শুরু হলো তার রোজাটা ভেঙ্গে তিনি পরবর্তীতে যে কইটিরোজা রাখতে পারলেন না সন্তান প্রসবের কারণে ওই কইটি ওই রমজান মাসের ওই কইটিরোজা গনে গনে পরবর্তীতে রেখে দেবেন আগামী রমজান আসার আগে যে কোনো সময়ে সর্বোচ্চ ও মূল্য মিনী আয় সারাদ বাস্তবতায় পরবর্তী রমজান আসার আগে সাবান মাসে কিন্তু যেন রাখা উচিত যে কোনো একটি ফরজ বিধান তা যেমন সৌম তা যেমন সালাত তা যে কোনো বিষয়ে ফরজ বিধান একটি পারলাম না এটিকে টেনে আরেকটি আসা পর্যন্ত গাফিলতি করা উচিত নয় আল্লাহ এবং তার রসুল সাবধান করেছেন এর বাহিরে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তিরুজা ভঙ্গ হয় না যেমন চুকের ব্রব দিল অথবা কানে ব্রব দিল নাকে ড্রব দিল ঔষধ অথবা শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করলো অথবা গুস্তের মধ্যে ইনজেকশন দিল অথবা লজ্জাস্থান দিয়ে যদি যে কোনো ধরনের সাপুজেটুরি দিল যা শক্তিবর্ধক নয় অথবা শরীরে যে কোনোভাবে কোনো জিনিস প্রবিষ্ট হলো যাতে খাদ্য অথবা খাদ্যপ্রাণ কিছু নেই কেবল ঔষধ যেমন ডায়াবেটিক আক্রান্ত রুগীরা যদি তাদের ইনসুলিনে রোজার ক্ষতি হয় না সুতরাং বন্ধু যেন রাখা উচিত যে কারণগুলো আমরা আজকে আলোচনা করলাম স্পষ্ট যাতে রোজা ভঙ্গ হয় তা আমরা ভালো করে বুঝবো জানবো আর যে সকল কারো রোজা ভঙ্গ হয় না তাও ভালো করে জানবো আল্লাহ আমাদের সকলকে যথাযথভাবে জেনে বুঝে তার সন্তুষ্টির নিয়তে তার হাবিবের অনুসরণে বা রোজা পালন করার তৌফিক দিন আমি জানে করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন রমজান আরো বেশি পুরস্কার আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন तुम्हे मृत जीवे मंस और hey, gun, के करो। शुआर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 देख इसलम श्रेष्ठत शुक्रवार रे आठटे आपपुरेश